বাংলা মানবতা সমাধান দর্শকবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে আজকের আলোচনায় থাকছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের অধিকার সম্পর্কে উম্মতের উপরে রসুল একিম সাল্ল সাল্লামের কিছু অধিকার আছে আমাদের ওপরে যে অধিকারের কথাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেই অধিকারগুলো আদায় করতে হবে সেই অধিকারগুলোর মধ্যে প্রথম নম্বরে হচ্ছে আমাদেরকে ইমান আনতে হবে যে রাসুল একিম সাল আলী সাল্লাম আল্লাহ কর্তৃক একজন প্রেরিত রসুল ছিলেন তিনি আল্লাহর নবী ছিলেন আর তারপর আর কোনো নবী আসবে না তিনি শেষ নবী ছিলেন কেউ যদি বর্তমান বিশ্বে আল্লাহর নবীকে নবী বলে শিকার না করে মারা যায় তাহলে তাকে জাহান নামী হতে হবে একথা বলেছেন বিশ্ব নবী মুদ রসুল্লাহ হচ্ছে যে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন কুল ইন কুম তুকুম আল্লাহ রাহীন কথা আল্লা আলিমিনো ইহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের গুনা ও পাপকে কে করে দিবেন। এখানে আল্লাহ তা কথা আমাদেরকে জানিয়ে দিলেন যে নবীকে যদি কেউ ভালো না বাসে তাহলে সে কোনোদিন আল্লাহর ভালোবাসা পেতে পারে না বা সে কোনোদিন আল্লাহ ভালোবাসতে পারে না যে আল্লাহকে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর যখন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন তখন মহান আল্লাহ রবুর আলমিন আমাদের গোনা ক্ষমা করে দিবেন আল্লাহ গফর রাহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়াবান এখানে আল্লাহ নবীর ভালোবাসার কথা বলা হয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু احدুকুম হাতা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়াWaladihi ওয়ান-নাসি আজমাঈন মুতফাকুন আলাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না এবং অন্যান্য সকল মানুষের চেয়ে সব থেকে বেশি প্রিয় হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ বলছেন সাথে কোথাও যাচ্ছিলাম আল্লাহ রসুল হজরত উমারের একটি হাত ধরেছিলেন তখন হজরত উমার আদি আল্লাহ তাল্লাহ বললেন আল্লাহনবীকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ রসুল আপনি আমার কাছে দুনিয়াতে যত কিছু আছে সব থেকে বেশি প্রিয় শুধু আমার জানটা আমার জানটা বাদে দুনিয়াতে যা কিছু আছে প্রত্যেক জিনিসের থেকে আপনি হচ্ছেন আমার কাছে সবথেকে বেশি প্রিয় আল্লাহ বললেন না হাত্তা আকুন আহাবা ইকা মিনকুল হাত্তা মিনা ইয়ে উমার দুনিয়া যত কিছু আছে এবং তোমার জানের থেকেও যদি আমি প্রিয় পাত্র না হয় তাহলে তুমি খাটি বা পাকা মুমিন হতে পারবে না হে আল্লাহ নবী আপনি আমার কাছে আমার জানের থেকেও বেশি প্রিয় তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বললেন এখন তুমি পাকা এবং খাটি মুমিন হতে পেরেছ এখানে বুঝতে পারা গেল যে রাসুল করিম সাল্লাহ সাল্লামকে জান থেকেও বেশি ভালোবাসতে হবে এখন কথা হচ্ছে যে আল্লাহ নবীকে যে ভালোবাসবো কিভাবে ভালোবাসবো ভালোবাসা বলে কাকে এই ভালোবাসার ধরন গঠন কি এই ভালোবাসার আকার আকৃতি কি কাজ করলে কিভাবে ভালোবাসার প্রকাশ করা যায় আজকে তো ভালোবাসার দাবি অনেকেই করে নামাজ পড়ে না নবীকে কিন্তু ভালোবাসে রোজা রাখে না নবীকে কিন্তু ভালোবাসে হজ করার কোনো রকমের চেষ্টা নাই তাও বলে আমি নবীকে ভালোবাসি যদি জাকাতের ব্যাপার আসে জাকাত দেবে না তাও কিন্তু সে মনে করে আমি নবীকে ভালোবাসি এইভাবে প্রত্যেকেই দাবি করে যে ও নবীকে ভালোবাসে প্রত্যেকেই মনে করে যে ও নবীকে ভালোবাসে তাই একজন আরবি কবি বলছেন রসুলের নাফারমানি রসুলের অবাধ্যতা করেই যাচ্ছে। রসুলের না করেই যাচ্তো অথচ তুমি মুখে বলছো যে তুমি আল্লাহ নবীকে ভালোবাসো আরে তুমি যদি সত্যিকারের আল্লাহ নবীকে ভালোবাসতে তাহলে তুমি আল্লাহর নবীর আনুগত্য করতে কারণ যে বন্ধু যাকে ভালোবাসে সেই বন্ধু তার বন্ধুর কথা শুনে অর্থাৎ আমরা যদি নবীকে ভালোবাসতাম তাহলে অবশ্যই অবশ্যই আমরা নবীর কথা মতো চলতাম নবীর আদর্শকে গ্রহণ করতাম এবং নবী যা করতে বলেছেন তা আমরা করতাম আর তিনি যে সমস্ত কাজগুলি করতে নিষেধ করেছেন আল্লাহ নবীকে ভালোবাসতে গিয়ে আর কত অনুষ্ঠানাদি মানুষ করতে আছে কিন্তু যখন আদান হয় তখন মসজিদে যাবে না যখন জাকাতের পয়সা চাওয়া হয় তখন পকেটে হাত চাই না যখন দিনের জন্য চাঁদা চাওয়া হয় তখন তারা কিন্তু ভালোবাসতে পারে না মসজিদে মসজিদে একটা দরকার করে তোমরা দাও তখন আমাদের হাতটা কিন্তু না যে দিব না দিব না। অথচ আমরা দাবি করি যে নবীকে আমরা ভালোবাসি আর এই মসজিদে আজকে একটি মাইক নাই। মসজিদে আজকে এই অবস্থা সেখানকার মসজিদটা ভেঙ্গে পড়ে যাচ্ছে তার মেরামতির দরকার আছে তার জন্য আমাদের পকেটে হাত যায় না তার জন্য আমরা চাঁদা দি না অথচ আমরা দাবি করি যে আমরা নবীকে ভালোবাসি নবীর ভালোবাসা হচ্ছে নবী যা বলেছেন তা করা আর নবী যা করতে নিষেধ করছেন সে কাজগুলো থেকে নিজেকে বিরত থাকা আল্লাহ নবী যে মহান কাজ আমাদেরকে করতে বলেছেন সেটা হচ্ছে আল্লাহর জন্য নামাজ হজ জাকাত যেটাকে আর কানে ইসলাম বলা হয় এটাকে পালন করা তা আমরা করতে পারবো না এইভাবে সাহবা একে আমরা দিয়ে আল্লাহ তালা আলহম আজমাই আল্লাহ নবীকে ভালোবাসা দেখিয়েছেন মনে হচ্ছে বাঁচার আর কোন উপায় যেন আর বাঁচতে পারা যাবে না চতুর্দিক থেকে কাবী কে ঘেরে নিয়েছে তখন আল্লাহ নবী বললেন কে আছো এমন যে আজকে আমার হয়ে জান দেবে তাহলে সে আমার সাথী হবে জান্নাতে। সাহাবাই কেরাম কয়েকজন নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ নবীকে বললেন বুকটা লুকিয়ে রাখবেন হাত একটু গুটিয়ে রাখবেন যাতে করে কোনো দুশ্মনের তীর এসে আপনার বুকে না লাগে সাহাবিরা বললেন তীর এলে আমাদের বুক আছে তীর এলে আমাদের পিঠ আছে আপনার বুকে যেন তীর না লাগে নবীর ভালোবাসায় তারা আল্লাহ নবীর কাছে বুক পাতিয়ে দাঁড়িয়ে গেলেন যে তীর আমাদের বুকে লাগবে একের পর এক শহীদ হতে লাগলো আঘাতে ঝাঞ্জরা হয়ে গেল এবং তিনি বেঁচে ছিলেন ওহুদের যুদ্ধের পরেও তিনি বেঁচে ছিলেন তাই আল্লাহ নবী বলেছিলেন সহি হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যদি কোনো মানুষ চাও যে তোমরা এমন শহীদ কে দেখবে যে শহীদ শহীদ হওয়া সত্ত্বে চলাফেরা করছে শহীদের খাতায় তার নাম লেখাই হয়ে গেছে কিন্তু তিনি বেঁচে আছেন কেন কারণ ওই দিনে তিনি তার বুক পাতিয়ে দিয়ে সমস্ত তীরের আঘাতকে নিজের বুকে নিয়েছিলেন আল্লাহ নবীকে তীর লাগতে এই মহব্বত ভালোবাসা তারা দেখিয়েছে মহব্বত ভালোবাসা মুখে না কাজে দেখিয়েছেন আমরা আমরা নাই। একটু প্রকাশ করতে চাই। এগুলার রকমের স্থান ইসলামে নবীকে যারা তারা নবীর আদর্শ এবং নবীর চালচলনকে এবং নবীর তালিকাকে গ্রহণ করবে কেবলমাত্র মৌখিক ভাবে নবীকে ভালোবাসবে এরকম কথা মুখে বলা হবে তাই মৌখিক নবীকে ভালোবাসার কথা সাহাবাই কেরামগন আমি মোহাম্মদ বদরুদ্দু জানি আপনারা দেখছেন বাংলা ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশনের ঘটনা যে ঘটনা অত্যন্ত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 गुरुपूर्ण अनुष्ठान कुरान कह रुन सम्प्रचार सकाल साढ़े छंग যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখান কে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন বিরতির পর সবাইকে আবারও পুনরায় স্বাগত জানাচ্ছি আলোচনা করছিলাম নবী করিম সাল্লাই এর ভালোবাসাকে নিয়ে মৌখিক ভাবে রবিকে ভালোবাসলে চলবে না এই ভালোবাসার প্রকাশ কাজে দেখাতে হবে মুখে বলার কোন দরকার নেই যে আপনি নামাজে যান প্রমাণিত প্রমাণিত হবে যে আপনি রবিকে ভালোবাসেন আপনার মুখে বলার কোনো দরকার নেই সাহাবে জীবনী পড়ুন দেখুন তারা কিভাবে নবীকে ভালোবাসছে হজত আবু বাকারিজিদতের দিনে আল্লাহ নবীর ভালোবাসায় ওই গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করে আছেন আর কাফেররা খুঁজতে খুঁজতে সেই গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন হয আউবাকারের জাঙ্গে মাথা দিয়ে আউবাকারের ভয় হচ্ছে রাজি আল্লাহন যে এরা খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে তিনি ভয়ে একেবারে জর্জরিত আল্লাহ নবীকে বলছেন আল্লাহ এখন হয়তো আমাদেরকে দেখে নিলে আমরা আল্লাহ নবী বলছেন না তুমি চিন্তা করোনা আল্লাহ আমাদেরকে দেখতে আছেন আল্লাহ আমাদের খবর রাখছেন তিনি আমাদের হেফাজত করবেন তিনি আমাদের সংরক্ষণ করবেন আমার বলার উদ্দেশ্য আবু বাকর কানতে ছিলেন কার জন্য নবীর ভালোবাসায় নবীকে ভালোবাসতে ছিলেন আল্লাহ নবীর যুদ্ধ প্রতিষ্ঠা হয়েছে অহুদের যুদ্ধ আল্লাহ নবী অহুদের যুদ্ধে আছে এমন একটা মুহূর্ত আসছে সেই অহুদের যুদ্ধে যে চতুর্দিক থেকে কাফেররা আল্লাহ নবীকে ঘেরে নিয়েছে মনে হচ্ছে বাঁচার আর কোন উপায় নেই যেন আর বাঁচতে পারা যাবে না চতুর্দিক থেকে কাকাররা আল্লাহ নবীকে ঘিরে নিয়েছে আর আল্লাহ নবীকে বললেন ইয়ারুল আল্লাহ আপনি মাথাটা নিচে করবেন বুকটা লুকিয়ে রাখবেন হাত দুটোকে একটু গুটিয়ে রাখবেন যাতে করে কোনো দুশ্মনের তীর এসে আপনার বুকে না লাগে সাহাবিরা বললেন তীর এলে আমাদের বুক আছে তীর এলে আমাদের পিঠ আছে আপনার বুকে যেন তীর না লাগে ভালোবাসায় তারা আল্লাহ নবীর দাঁড়িয়ে গেলেন যে তীর এলে আমাদের বুকে লাগবে একের পর এক শহীদ হতে লাগলো একের পর এক শহীদ হতে লাগলো শেষ পর্যন্ত তালহাবিন ওবায়দুল্লাহ তার গোটা শরীরটা তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেল কিন্তু মরেননি গোটা শরীরটা হয়ে গেল এবং তিনি বেঁচেছিলেন তাই আল্লাহ চাও যে তোমরা এমন শহীদ দেখবে যে শহীদ শহীদ হওয়া সত্ত্বেও আল্লাহর জমিনে চলাফেরা করছে আল্লাহর জমিনের চলাফেরা চলমান কোনো শহীদ তোমরা যদি দেখতে চাও তীর তাল হাবিন এই মহব্বত ভালোবাসা তারা দেখিয়েছে মহব্বত ভালোবাসা মুখে না কাজে দেখিয়েছেন এইভাবেই ওই অহুদের যুদ্ধের ঘটনা হানা ইল্লাহ বলা হয়েছে যে তার বাসর রাত্রি ছিল নতুন বিবাহ করে বিবিকে নিয়ে বাসর রাত্রি যাপন করতেছিলেন। আর বাসর রাতটা কেমন হয় এটা প্রত্যেক বিবাহিত পুরুষ সবাই জানে কত মূল্যবান সেই রাত এই বাসর রাত্রিতে বিবির সাথে ছিলেন এমন অবস্থায় আল্লাহ নবী জিহাদের ডাক দিয়েছেন জিহাদের ডাক শুনে তিনি সঙ্গে সঙ্গেই তরবারে নিয়ে বেরিয়ে গেছেন তিনি অপবিত্র অবস্থায় ছিলেন এখন তাকে যে গোসল করতে হবে এই হাজির হয়ে গেছেন বিবি তো জানে যে ও অপবিত্র অবস্থায় আমার স্বামী এসে গেছে এখন আমার স্বামীকে গোসল দিতে হবে তার গোসলের প্রয়োজন আছে তাই বিবি চতুর্দিকে খোঁজাখুঁজি করছে আল্লাহ নবী বলছেন যে ওই মহিলাকে জিজ্ঞাসা করো ও কি খোঁজাখুঁজি করে তখন সেই মহিলা বলল। হানদালা আমার স্বামী আমার সাথে দেখো ওই লাশটা পানি দিয়ে ধোয়া গোসল দিয়ে তাকে রেখে গেছে সেই দিক থেকে তার টাইটেল তার ওপাধি হয়ে গেল হানদালা গাছিল ভাই আমার আমি বলতে চাইছিলাম সাহাবিরা মোহাম্বত করেছে দিয়ে নবী বলেছেন জিহাদে আর করা যাবে না তাড়াতাড়ি করে তরবার নিয়ে দৌড় পেরেছে জেহাদের ময়দানে যাতে করে নবীর ধরার পরে বন্দি করে রাখছিল বন্দি করার পরে একদিন তাকে হত্যা করার দিন নির্দিষ্ট হয়ে গেল এক মাঠে তাকে ছুরি দেওয়া হবে তাকে ফাঁসি দেওয়া হবে ধরে নেওয়া গেলো তাকে জিজ্ঞাসা করা হলো খোবাই তুমি কি কিছু চাও খোবাইব রাজি আল্লাহ পূর্বে তাকে উজুর পানি দেওয়া হলো তিনি উজু করে অতি সংক্ষিপ্ত আকারে দুরিকার নামাজ পড়লেন এবং সমস্ত কাফেরদের দিকে সম্বোধন করে বললেন যদি তোমরা এটা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে সুদীর্ঘ নামাজ পড়েছি তাহলে আমি নামাজটাকে আর একটু লম্বা করতাম কিন্তু তোমাদের মনে কুধারণা সৃষ্টি হতে পারে যে আমি মৃত্যুর ভয় লম্বা নামাজ পড়েছি তাই আমি সংক্ষিপ্ত আকারে নামাজ পড়লাম তারপরে তাকে যখন হাসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো তখন মশরিকরা বললো খোবায়ব নবী তো এখন আমাদের মাঝে নেই তুমি শুধু একটি কথা বলবে আজকে যদি তোমার জায়গাতে নবী হতেন তাহলে তুমি কি পছন্দ করতেন নবীকে কিন্তু আমরা পাচ্ছি না নবী এখান এখন অনেক দূরে খালি তোমার মুখ থেকে এই কথাটা শুনতে চাই যে এখন যদি নবীখানে হতেন তাহলে কি তুমি পছন্দ করতে শুধু বলো যে হ্যাঁ পছন্দ করতাম তাহলে তুমি মুক্ত পেয়ে যাবে তোমাকে সেরে দেওয়া হবে হবাই আল্লাহ তখন বললেন হে কাফের দল আমার জায়গাতে নবী হওয়া এটা তো অনেক দূরের কথা আমার পরিবর্তে আমার স্থানে নবী হোক এটা তো অনেক দূরের কথা আমি এটাও পছন্দ করব না যে আমার জানের পরিবর্তে নবীর পায়ে কাঁটা বিদ্ধ হোক এটা আমি সহ্য করব না কত ভালোবাসতেন কিভাবে ভাবে ভালোবাসতেন তার দৃষ্টান্ত পেশ করেছেন সাহাবাই কেরাম রাহু আজমাইন্দা তারা মহব্বতের পরিচয় দিয়েছে জান দেওয়ার সময় জান দিয়ে পরিচয় দিয়েছেন মাল দেওয়ার সময় মাল দিয়ে পরিচয় দিয়েছেন সবাই আমরা জানি তাবুকের যুদ্ধ হবে বিশাল যুদ্ধ অনেক দূরের পথ দুর্গম পথ কঠিন গরমের সময় বাগানের ফসল পেকে গেছে এরকম সময় তাদেরকে যুদ্ধে যেতে হবে নবী আল্লাহ স্বাভাবিক আহ্বান করে বললেন দেখো অনেক দুর্গম পথ অনেক দূরে যেতে হবে তাই অনেক টাকা পয়সার দরকার মেহরবানি করে তোমরা টাকা পয়সা দাও প্রতিযোগিতা শুরু হয়ে গেল আরে নবী দাঁড়ান চেয়েছেন নবী টাকা পয়সা চেয়েছেন প্রতিযোগিতা শুরু হয়ে গেল যার বাড়িতে যা কিছু ছিল সব আনতে লাগলো হজতে তার বাড়িতে যা কিছু ছিল দুই ভাগে ভাগ করে মাল আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন হজতে আবুবাক রাজিয়া তার বাড়িতে যা কিছু ছিল অল্প স্বল্প সব নিয়ে এসে আল্লাহ নবীর কাছে হাজির করে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করে বললেন আবুবাকা বাড়িতে কিছু আছে না সব নিয়ে এসেছো বলছেন ফুজুর বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুল আছেন সুবহান আল্লাহ পর্যাপ্ত পরিমানে তিনি ধনে ছিলেন আল্লাহ তাকে অনেক কিছু দান করেছিলেন তাই বহু টাকা বহু সোনা বহু উঠ আল্লাহ রাস্তায় দান করে দিলেন আল্লাহ নবী চাইছেন দান করে দিলেন আল্লা নবী বললেন যে হজরতে ওসমান রাজি আল্লাহ তালা আনহ জান্নাতকে খরিদ করে নিয়েছে আজকের পর ওসমান যা করবে তাই করুক তার আর কোনো ক্ষতি হবে না তার আর কোন অসুবিধা হবে না এত দান করেছে এত দান করেছে যে সে জান্নাতকে কিনে নিয়েছে তাই আমার দান করে মাল দিয়ে আল্লা নবীকে ভালোবাসছেন জানের সময় জান মালের সময় মাল কোরবানি দেবার সময় কোরবানি ত্যাগ শিকার সময় ত্যাগ শিকর নবী যা বলেছেন তাই করেছেন তারা প্রকাশ করেছে আর এরই নাম হচ্ছে ভালোবাসা ভালোবাসা এই নয় যে আপনি শুধুমাত্র বছরে কোনো এক সময়ে কোনো একটা অনুষ্ঠান পালন করে নিয়ে বলবেন আমি নবীকে ভালোবাসি কোনো একটা কাজ করে নিয়ে বলবেন আমি নবীকে ভালোবাসি জি না নবীর ভালোবাসা এটা নয় নবীর ভালোবাসা হচ্ছে যে আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অবলম্বন করবেন কারণ তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ হাসানা তোমাদের জন্য নবীর জীবনের মধ্যে রয়েছে অন্যতম নিদর্শন সেই অন্যতম দৃষ্টান্তকে সামনে রেখে আমরা পথ চলবো আমরা নিজের জীবনযাত্রারা করব। এটা হবে নবীর ভালোবাসা শুধুমাত্র কোনো কোনো সময় দু একটা কাজ করে নেবেন আর বলবেন যে আপনি নবীকে ভালোবাসেন এটা কিন্তু নবীর ভালোবাসা হবে না রাসুলের করিম সাল্লাহ আলহি সাল্লাম যে শরীয়ত আমাদের কাছে নিয়ে আসছিলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে দিন আমাদের কাছে নিয়ে এসেছিলেন তার শরীয়তকে এবং তার দিনকে ফলো নবী যা কিছু তোমাদেরকে দেন তা গ্রহণ করে নাও আর নবী যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে সে সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো এটা হচ্ছে নবীর ভালোবাসা আল্লাহ নবী যা কিছু তোমাদেরকে দিয়েছেন তাও আর যে সমস্ত ভান্ডারী ফকিরা আছে এরা ঢোল বাজায় আর গান গায় এরাও বলে যে আমরা নবীকে ভালোবাসি সুহান আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসায় এরা গান করে আল্লাহ নবীর ভালোবাসায় এরা ঢোল বাজায় অথচ দাবি করে কি এরা আল্লাহ নবীকে ভালোবাসে এটা নবী দিয়ে গেছেন এটা নবী বলে গেছেন আল্লাহ বলছে নবী যা দেয় তা গ্রহণ করে লাও আর নবী যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেন সে সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থেকে যাও এখন এরা ঢোল বাজাইতে আছে এরা কওয়ালি গাইতে আছে আর বলতে যে আমরা নবীকে ভালোবাসি আরে কওয়ালের মধ্যে নবীর ভালোবাসা নেই গান গাইয়ে নবীর প্রশংসা করো গান গাইতে গাইতে নবীর জন্য মাতম করো গান গাইতে গাইতে তোমরা নবীকে আল্লাহ থেকে ঊর্ধ্বে তুলে দাও আর বলো যে আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা কিছু তোমাদেরকে দিয়ে গেছেন তা তোমরা গ্রহণ করে নাও আর যে সমস্ত জিনিস থেকে তিনি সল্লাহ্লাম তোমাদেরকে নিষেধ করে গেছেন সে থেকে তোমরা বিরত থেকে যাও নবী আমাদেরকে দিয়ে গেছেন ইবাদতের কাজগুলো নবী আমাদেরকে দিয়ে গেছেন সুন্দর রাসুল্লাহ সাল্লাহ আল্লামকে ভালোবাসি কিন্তু যদি এরকম না করি তাহলে আপনি মুখে দাবি করুন মুখে দাবি করে যান দাবি করতে নিষেধ নেই নিজের দাবি আপনি নিজে করতে পারেন কিন্তু আল্লাহর কাছে আপনি ভালোবাসার পাত্র হিসাবে নির্বাচিত হতে পারবেন না কেন কেন আল্লাহর কাছে ভালোবাসার পাত্র সেই হবে যে নবীকে জান দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে কোরবানি ত্যাগ ইত্যাদি সব কিছু স্বীকার করে ভালোবাসবে এবং প্রমাণ করে দিতে পারবে যে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন ওম্মত যে দৃষ্টান্ত এবং যে সমস্ত কাজগুলি দেখিয়ে গেছেন। তারা আল্লাহ ভালোবাসার যে পরিচয়গুলি আমাদের কাছে রেখে গেছেন ভালোবাসার যে মহান দৃষ্টান্ত আমাদের জন্য পেশ করে গেছেন পৃথিবীতে যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না সাহাবিদের থেকে ভালোবাসার পাত্র দুনিয়াতে কেউ আসেনি আর কেমন পর্যন্ত এমন কেউ আসতে পারবে না যারা সব থেকে বেশি রাসুল করিম সাল্লা সাল্লামকে ভালোবাসে বলে দাবি করতে পারবে সেই সাহাবিদের পথকে অনুসরণ করতে হবে তবেই পরিচিত হবে যে আমরা নবীকে ভালোবাসি তবে আমার নবীর সবথেকে বড় একটা আরো অধিকার হচ্ছে যে নবীকে ভালোবাসতে হবে এটা হচ্ছে নবীর অধিকার এখন আসি আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু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 माला जार कारण बंदा होते पारे महान आल्लर प्रियुष्ठान जगे आदर्श मुसलिम करणियों और बर्जन्य আজ রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর ই হল ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর ধর্মতত্ত্ব মানে হল ঈশ্বর সম্পর্কে জানা জানার আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী ননামিউ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি খন্ডে কিতাবুল ফাজ কোরআন অম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লি সাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান